আমাদের বহু প্রতীক্ষিত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম দিন শিক্ষা কেন্দ্র দারুণ ইসলাম হাট হাজারী মাদ্রাসার অলঙ্কার বিশ্ব বরণ্য মহাদিস বহু গ্রন্থ প্রণেতান কারা নির্যাতিত মুসলুম আলম ইসলাম বিরোধী অপশক্তির ভিক কাবার অহংকার প্রদানকারী সিংহপুরুষ। লক্ষ কোটি মুসলিমের হৃদয় স্পন্দন হজরতুল্লাহ হাফুল জম বাবু মধু অনস্তায়ুস্তি মিনু কলাই মে শুরু না থালিন দিলু ভাল মুদ ভাল মহুধ নমোহমদ আবু অসলো اللهم صل على محمد وأنزله المقعد المقربة عندك يوم القيامة اللهم صل على محمد من نبي الأمي وعلى آله وسلم تسليم النور هم سنع على محمد كلما ذكره الذاكرون وكلما خفلا ذكره نغافلون أما بعد نعوذ بالله من الشيطان الرجيم بسم الله নিহে অদফ্লম সকহম্বল তৈন মু وَقُلِ الْحَقُّ وَزَهَقِ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا وَعَنْ نَبِيِّنَا رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ: قَالَ رَسُولُ -صلى الله عليه وسلم- بَادِرُوا بِالْأَعْمَالِ فِي ظُلَمِ كَثَائِرِ اللَّيْلِ المزلم. ইউস বিহু রোমিনী কা মোমিন বিহু কা ভেড়াও দিন হু বি দু রি মা মুসলিম রেমা হল ফ্রেন কৌমি অলমায় খরামের উদ্যোগায় জিত সর্বস্তরের অলমায়ক রামের উদ্যোগায় জিত এই বিশাল ইসলাহী মহাসম্মেলনের মনতরম সভাপতি সাহেব অলমায় খেরাম তালেবানের দিন মিল্লাত এলাকার মরু স্কুল কলেজ মাদ্রাসা পারসিঠির ছাত্রবাইরা পর্দার আগালে সম্মানিত মাও বনের এলাকার ইসলাম প্রিয় ধরুণ সমাজ সম্মানিত প্রশাসন জাতির বিবেক সাংবাদিক পায়রা সহ ইসলাম প্রিয় আসে খানে রসুল তৌহিদি জনতা আমি সর্বপ্রথম আল্লাহ তাল আর সকরিয়া দেখতেছি এর ফল এই বিশাল মহাসম্মেলনের আয়োজক মহলের সুপরি বাদে করতেছি তিনারা ডাবল ডাবল ডাবল ডিডাবল কষ্ট এবং অক্লান্ত মেহনত পরিশ্রমের মাধ্যমে আজকে শানদার ইসলামী ইসলামী সম্মেলনের ব্যবস্থা করেছেন এটা একমাত্র আল্লাহ তালার মেহেরবানি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তারিখ পরিবর্তন হওয়াতে ডেট পরিবর্তন হওয়াতে মেহনত ডাবল ডাবল হয়ে গেছে কিন্তু মেহনত যেরকম ডাবল সবাব তার বেশি ডাবল হবে ইনশাআল্লাহ ইন এর কাছে ইসলামের কাছে মেহনত করতে হবে আপনারা এলাকার মুরুটি এবং ভাই বন্ধুরা পর্দার আডালে মা ভবনের আমার কারাগারের অবস্থায় রিমান্ড অবস্থায় আমার জন্য দোয়া করেছেন মোলাজাত করেছেন হাজার করেছেন আল্লাহর দরবারে আমি আমার মুক্তির জন্য এবং অনেক মহিলারা রোজও রেখেছে আপনাদের দোয়া আপনাদের মনোযাত আপনাদের আহাজারির বরকথে মা বন্ধের রোজার বরকতে আল্লাহ তালা আমাকে আবার আপনাদের সম্মুখে হাজির হওয়ার তহিদ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আন্তরিকভাবে আপনাদের সুখর আদে করতেছি কিন্তু এগুলো আপনারা কেবল আমার জন্য ঘরের নাই এগুলো আপনারা করেছেন ইসলামের জন্য ইসলামের উদ্দেশ্যে ইসলামের জন্য অনেক মেহনত করতে হবে আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম এবং ইসলামে কেবলমাত্র ধর্ম ইসলামে কেবলমাত্র হম ধর্ম ইসলামে কেবলমাত্র আল্লাহ তালার মনোনীত কর্ম এটা এসলাহী একটা হল ইসলাহুল আকায়েদ আরেকটা হল ইসলাহুল আমাল প্রথম আকিদার এসলা করতে হবে প্রথম আকিদার সংশোধন করতে হবে তারপর আমল সংশোধন করতে হবে ইসলাহুল আকিদা আকায়দ ইসলাহুল আমাল কারণ আকিদা সংশোধন না হলে আমলের কোনো দাম নাই আখিটা ছাড়া আমলের কোনো মূল্য নাই আমলের দাম বাড়বে তখন যদি আখিটা ঠিক হয় আমাদের আমাদের আখিটা ঠিক করতে হবে আখিদারের স্থান হল আখ্যা ফলক দিল আর প্রথম স্তর হল ইসলা আগিদা আমাদের ঠিক করতে হবে আমাদের আগিদা হল ইসলামে এক মাত্র আল্লাহ তার মননীত ধর্ম হাদিসেরা আমি কেমন বলব কোন ধর্মকে কটাক্ষ করা আমার উদ্দেশ্য নয় কটাক্ষ করা আমার নিয়ম নয় আমার অভ্যাস নয় কিন্তু কথা বলতে হবে আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলেছেন সে মানুষ ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অবলম্বন করবে তার সে ধর্ম আল্লাহ তালা কবুল করবে না তার সে ধর্ম আল্লাহ তালা গ্রহণ করবে না এবং সে ব্যক্তি আহেরতে পরকালে বেশি বেশি ক্ষতিগ্রস্ত হবে কিরকম ক্ষতিগ্রস্ত হবে কিরকম ক্ষতিগ্রস্ত হবে কোন বেইমান অবস্থায় অমুসলিম অবস্থায় মারা যায় বেইমান অবস্থায় মারা যায় চিরকালের জন্য সে জাহান নামে জ্বলতে হবে চিরকালের জন্য কোথায় জ্বলতে হবে জাহান জ্বলতে হবে সেদিন আমরা সংখ্যালঘুদের উপর আমরা সোলম করব না কথা আমার বুঝতে হবে ইসলাম আমি বিবৃতি দিয়েছি আমার বিবৃতি প্রকাশ করেছে পত্রিকায় ফেবারে ইসলাম সংখ্যাভবুদের উপর জোল নির্যাতনকে হারাম্মার উভরে হিন্দুরা আমাদের ভাই বৌদ্ধুরা আমাদের ভাই আরো আদমের সন্তান আমরা আদমের সন্তান সে হিসেবে পাই না হিন্দু বৌদ্ধদের উপর নির্যাতন ইসলামের দৃষ্টি থেকে হারাম এবং আমি বিবৃতিতে সরকারের কাছে দাবিও করেছি যারা শশুরে আমার আমাদের হিন্দু ভাইদের ঘর বাড়ি করেছে ধরণ নির্যাতন করেছে সঠিক ধনন্দের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি করতে হবে আসছে আমাদের অবস্থান পরিষ্কার আমরা কি চাই হিন্দুদের উপর আমরা করব না ভক্তদের উপর আমরা চরুম করবো না সংঘ্যালঘুদের উপর আমরা না হিন্দুদেরকে বৌদ্ধদেরকে আমরা ইসলামের দাওয়াত ফেস করব আসলিম তসলাম আল্লাহ নবীর সুন্নত নবীরেখা আসলিম তসলাম দাওয়াত ফেস করব ইসলামের দাওয়াত তাদের গর্বে বাংশন করা তাদের উপর সুর নির্যাতন করা এক কথা তাদেরকে সম্মানের সহিত ইসলামের দাওয়াত ফেস করা আরেক কথা আমরা আপনারা মুসলমান কিন্তু মুসলমান হওয়ার জন্য তাদেরকে আমরা বাধ্য করবো না কথা করতেছি আমি ইসলামের দাওয়াত ফেস করব কিন্তু মুসলমান হওয়ার জন্য আমরা কি না বাধ্য করব না লাই করা আল্লাহ নবী আসলিমত আসলামও বলেছেন আমার পুরাণে ঘোষণা করেছেন লাইকরা দাওয়াত পেশ করবো সম্মানের হিন্দু ইসলাম না বাধ্য করব না দাওয়াত কেন পেশ করব দাওয়াত পেশ করব যে আমরা তাদের ভাই তারা ভাই আদমনের সন্ধান আমরা চাইতেছি তামান দুনিয়ার সারা বিশ্বের সমস্ত মুসলিমদেরকে মুসলমান বানাইয়া আমাদের আমাদের সাথে বৃহস্ত নিয়ে যাওয়ার জন্য চাইতেছি সারা বিশ্বের মুসলিমদেরকে মুসলমান বানাইয়া আমরা বৃহস্ত নিয়ে যাওয়ার জন্য কি চাইতেছি এটা মোহাম্মতের তাকা আজ আমরা ওদেরকে মোহাম্মত করি কারণ আমাদের আকিজা অবস্থায় মারা গেলে অমুসলিম অবস্থায় মারা গেলে চিরকালের জন্য জাহান নামে তাদেরকে জাহান নামের আজাদ থেকে শাস্তি থেকে রক্ষা করার জন্য আমরা ইসলামের দাওয়া করব ইসলামে একপাত্র হোক ধর্ম ইসলামে একপাত্র ধর্ম এগুলো আঁকি দেয় এবং ইসলাম সে ধর্মের নাম যে ধর্ম মাটির উপরেও চলে যে ধর্ম কোথায় চলে মাটির উপরেও চলে আবার মাটির মিশিয়ে চলে খবরে আবার হাস চলবে সে ধর্মের নাম কি ইসলাম ইসলাম মাটির পরে চলতেছে না আজকে এই বিশাল ইসলামী সমাবেশ গত এপ্রিল লং মার্চের সমাবেশ চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ ফাঁসেনের অবরোধ সমাবেশ চল্লিশ পঞ্চাশ লক্ষ মানুষের সমাবেশের দুই পর্বের বিশ্বের স্থেমা সাত থেকে সত্তর লক্ষ মানুষের সমাবেশ সাত থেকে সত্তর লক্ষ মানুষের সমাবেশ একতার প্রমাণ যে বাংলাদেশের ভাগ্য এই ইসলামের সাথেই চরিত্র থাকবে ইনশাআল্লাহ ইসলাম ছাড়া এই দেশে ইসলাম ছাড়া আর কিছু চলবে না ইসলাম মাটির হয়ে ছড়তেছে মাটির নিচে খবরেও চলবে চলবে চলবে কিন্তু ইসলাম ছাড়া অন্যান্য তন্ত্র মন্ত্র সন্ত্র অন্যান্য ধর্ম মাটির উপরে কিছু চলল মাটির নিচে কবরে হাসরে সম্পূর্ণ ব্যর্থ এবং অচল ঠিক নেবে তার প্রমাণ মেশকা শরীফের হাদিস আমি ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামের মূল্যায়ন ইসলামের দাম মূল্য বুঝার জন্য বলতেছে এগুলো এই আলোচনা করতেছি এগুলো আখি আমাদের ইসলাম না খায় আঘাত নিয়ে আলোচনা করার হবে না ঘোরা ঘোড়া থেকে আলোচনা করতে হবে আখিটা হলো ইসলাম নিয়ে আমাদের ভুল ধারণা ওদিক বলেন ইসলাম ইসলাম ইসলাম সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা আমরাও দেখতেছি এগুলো নিরসন করতে হবে এগুলো দূর করতে হবে যখন মারা যায় তখন করা হয় দুইজন ফেরেস্তা সে কাছে আসে কোথায় খবরে আসে কিনে এক ফেরস্তার নাম হলো পুনকর আরেক ফেরেস্তার নাম কি নাকি এই দুইজন ফেরস্তা মিজেতের কাছে তিনটা প্রশ্ন করবে তিন রকমের প্রশ্ন করবে। দ্বিতীয় প্রশ্ন হল মা হে মহন তোমার ধর্ম কি ছিল দুনিয়াতে তুমি কম ধর্ম অবলম্বনকারী ছিলে এ প্রশ্ন করবে যদি সে মৈন্যত আস্তিকা হয় যদি সে মইন মুসলমান হয় যদি সে মইন খাটি ইমান ধার হয় সাথে সাথে জবাব দেবে দিনিয়াল ইসলাম দিনিয়াল ইসলাম ও ফেরেস্তারা দুনিয়াতে আমার ধর্ম ছিল ইসলাম দুনিয়াতে আমি মুসলমান মুসলমান ছিলাম ইসলাম ধর্ম অবলম্বনকারী ছিলাম এই জবাব দেবে মাটির নিশে কবরে তাহলে ইসলাম কবরে চলে ঠিকই না ইসলাম মাঠের নিষে খবরে চলে যখন এই মহিন পরীক্ষায় পাশ করবে উত্তীর্ণ হবে সঠিক জবাব তখন সাথে সাথে এই মহিজতের কবর খবর থাকবে না তাহলে বোঝা গেল ইসলাম মাটির নিজেও চলে কবরীয় চলে কিন্তু সে মহিজ যদি অমুসলিম হয় সে মহিজ যদি নাস্তিক হয় সে মহিজ যদি হয় সে মঞ্জু যদি আসুর অবমান অবমানাকারী হয় সে মঞ্জু যদি খ্রিস্টান হয় হিন্দু হয় বৌদ্ধ হয় যহুদিও হয় তার কাছেও ওই মুখের তিন প্রশ্ন করবে দ্বিতীয় প্রশ্ন হবে মা দৈনক দুনিয়াতে তোমার ধর্ম কি ছিল তুমি কোন ধর্ম ছিলে যেহেতু অমুসলিম বিজাতি বইমান কাপের নাস্তিক ইহুদি খ্রিস্টান সেহেতু এই মইয় আপনার সঠিক জবাব দিতে পারবে না এই মইন যদি হিন্দু হয় তখন সে মৈয়ত বলতে পারবে না আমি হিন্দু ধর্ম অবলম্বনকারী ছিলাম এ কথা বলার সাহস হবে না এবং যদি বদ্ধ হয় আমি বৌদ্ধ ছিলাম বলার সাহস হবে না এবং যদি নাস্তিক হয় আমি নাস্তিক ছিলাম বলার সাহস হবে না এবং যদি খ্রিস্টান হয় আমি খ্রিস্টান ছিলাম বলার সাহস হবে না এবং যদি হিন্দু হয় আমি হিন্দু ছিলাম বলার সাহস হবে না এইসব ধর্ম মাঠের নিচে কবরে সম্পূর্ণ অচল এবং হয়ে যাবে তখন তার স্বভাবকে হবে तक हादिस मत बोलते तक तार जवाबारा किसुते मुख दिए तो कर हाँ तो वाक शक्ति हरइए फेरेसी जवाब देव से जाना ना हालान जवाबे फेल हो जाए পরীক্ষা পরীক্ষাশীল হয়ে যাবে সঠিক কোন জবাব দিতে পারবে না তখন এই আর সাথে সাথে জাহান নামের গর্ত হয়ে যাবে না শুধু বলেন না তাহলে বুঝে গেল হিন্দু ধর্ম কবরে চলবে না খ্রিস্টান ধর্ম কবরে চলবে না মাটির নিচে কবরে চলবে না অন্য কোন ধর্ম মাটির নিচে কবরে চলবে না একমাত্র চলবে এখন ধর্ম বলে না ইসলাম ধর্ম সেই ইসলাম মাটির উপরেও চলে মাটির নিচেও চলে হাসিও চলে খবরেও চলে ফুলসরা গ্রীষের উপরাইও চলবে সেই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ শো মানুষ বর্ধমানে এই ইসলামকে নির্ভর করার জন্য এই ইসলামকে উৎখান করার জন্য এই ইসলামকে নিশ্চিন্ন করার জন্য গোষ্ঠী অস্তিত্ববাদী শক্তি সহ গোষ্ঠীরা নানা ষড়যন্ত্র করে ষড়যন্ত্র এই ইসলামটা নিশ্চিন্ন করার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ শিকট অনেক শক্তি বেঠি শিকট এই ইসলামের ঘন এটা ইসলামী মাহমিল এগুলো আমি আকিজা বলতেছি ইসলামুল কোন রাজনৈতিক মিটিং নয় কোন রাজনৈতিক আলোচনা হবে না ঠিকঠিক আমরা কি রাজনৈতিক আলোচনা করি করবো না তো কোন প্রকারের রাজনৈতিক আলোচনা আমরা করবো না এটা এটা আমার রাজনৈতিক মিটিং নয় ফরকা সেতুনিংয়ে ফরকা সেদুনিংয়ে কোটি কোটি টাকা মন্ত্রীরা আত্মসাত করেছে এই আলোচনা আমি করবো না এ কথা আমি বলবো না বলবো না কেন এটা রাজনৈতিক আলোচনা এটা কেন আমি করবো রাজনৈতিক আলোচনা এটা কেন আমি বলবো বলবো না আপনারা অনুরোধ কারণে বলবো না ঠিক কি না আমরা কথা বলবো আমরা ইমানে আলোচনা করবো এইসলামের কালেমা আছে আরো আছে কোথায় কোথায় আর সেন নিচে একটা সাইন বোর্ড লাটকানো আছে সেই সাইনবোর্ডে পরিষ্কার লেখা আছে আমাদের ইসলামের কলেমা লাইলা আছে মেয়ের আগের শহরে কিংবা ঘুমন্ত অবস্থায় এক সময় আল্লাহ নির্দেশে দেহস্থে প্রবেশ করেছেন বৃহস্তে প্রবেশ করেছেন আমাদের নবী বৃহস্তে প্রবেশ করার পর বৃহস্তের দেওয়ালের ভিতরে আমাদের নবী দেখেছেন পরিষ্কার লেখা আছে বৃহস্তে ওয়ালের ভিতরে সমুদ্রে একটা এক বিশাল সমুদ্রে একটা মাছ পাওয়া গেছে বিশাল মাছ সেই মাছের ডান্লাহে এগুলো এগুলো কোন রয়টারের লেখা নয় সম্পাদকের লেখা নয় এগুলো একমাত্র এলাহি লেখা কদরতী লেখা ঠিক বর্তমান जंगलेक्टा गवा ग से वृक्षर बर्तमान विज्ञानी हम एक तथ्य दिए तथ्य हल সে মানুষের সিনার ভিতরে লেখা আছে সিনার ভিতর আছে আমার সিনার ভিতরে আছে এহুদুলের সিনার ভিতর আছে আপনাদের সিনার ভিতরে আছে লেখা মোহাম্মদুর গৃহস্থের ভিতরে লাইল্লাহ জঙ্গলে পাহাড় পর্বতে লাইহাই সমুদ্রে লাই লাইল্লাহ সমস্ত মানুষের শ্রেয়ার ভিতরে লাইল্লাহ এই যারা নিশ্চিন্ন করার জন্য অবচেষ্টা করবে এ লাইলাকে যারা উৎকাত করার জন্য চেষ্টা করবে লাইলা উৎকাত হবে না তারাই শিকর শিকর অনেক শক্ত বলে জন্য সেই রাইলা হাইল্ল্লাহকে রক্ষা করার জন্য প্রয়োজনে বুকের তাদত্ব টেড়ে দেওয়ার জন্য বসেন আর কিছু মোহাম্মদুরইমান ইসলামের খলমা সেইমানের খলোমা ইনশা আমাদের দুখের পিছনে তিন দেখি আমানত সিনোমে হ্যাঁ আলোচনার অনেক ছেলে আছে অত বেশি রাগ করা যাবে না আমি কথা আলোচনা গুছিয়ে আনতেছি ইমান ইসলামের মূল্যে বুঝতে হবে ইমান ইসলামকে রক্ষা করার জন্য নিজের নকশকে আসলা করার জন্য আজিদাল করার জন্য সংশোধন করার জন্য চেষ্টা করতে হবে রামবায়ণ করেছেন আমি আপনাদের সম্মুখে আরো কিছু আধিকারিক মেধার আহত করেছি একটি হাজ্বরী পাঠ করেছি সুরাবি না একটি আয়ত করেছি আপনি বলুন আল্লাহ বলেছেন হক এসে গেছে বাতিল নিশ্চিন্ন হয়ে গেছে হক এসে গেছে বাতিল নিশ্চিন্ন হয়ে গেছে বাতিলের অপশ নিশ্চিন্ন হওয়া আছেন ইতিহাস বলার সময় নয় নমরুদ যখন জালিম সরকার নমরুদ সরকার নমরুদ সরকার যখন বাড়ির বেসে আসলো। সে বাদিলকে নিশ্চিন্ন করার জন্য আল্লাহ তালা হকের বেশে প্রেরণ করেছেন হজরত ইব্রাহিম ঘরুলকে বাদ যখন আসল সেবাদ উৎখাত করার জন্য আল্লাহ তালা প্রেরণ করেছেন হজরত মৌসা হলিবল্লাকে বাদিল যখন আবু জাহেদ আবু রাহাব উৎখাত করার জন্য আল্লাহ প্রেরণ করেছেনস্তফাকে বাতিল যখন মতো সরকারের বেছে আসলো আব্বাসি আলাহৎকালে আব্বাসি এলাহৎকালে সরকারকে উৎখাত করার জন্য আল্লাহ তালা ফকের বেশে প্রেরণ করেছেন ইনাম আহমদ বুন রহমতুল্লাহকে বাতিল জগন। বেদাত সিরিক এবং শিয়া সম্প্রদায়ের বেসে আসলো সে সমস্ত বাতিলকে নিশ্চিন্ন করার জন্য আল্লাহ হকের বেসে প্রেরণ করেছেন শাহুল ইসলাম আল্লামা আল্লা থাইকে বাতিল যখন ভারতবর্ষে বাতিল যখন ভারতবর্ষে সম্রাট আকবরের তিন এলাহির বেশি আসলো বাতিল যখন ভারতবর্ষে সম্রাট বাতিলকে নিশ্চিন্ন করার জন্য আল্লাহের আলফে সাহান নাই মোজাদেদে আলফে সাহেব এবং বাতিল যখন বাতিল যখন ভারতবর্ষে লাল কুত্তা ইংরেজের বেশি আসলো বাতিল যখন ভারতবর্ষে লাল কুত্তা ইংরেজের বেসে আসলো বাতিল যখন ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কুম্পানের বেসে আসলো লাল কুত্তা ইংরেজের বেসে আসলো সে বাতিলকে নিশ্চিন্ন করার জন্য বর্ষ থেকে প্রতিহত করার জন্য হোটেল বেশে আল্লাহ তালা প্রণ করেছেন সাধবাসী নেব হবন সাধবাস দিয়বন এবং যখন বাংলাদেশে নাস্তিক মূর্থদের বসে আসবো যখন রসুলা কারিগের পাশে আসলো নাস্ত্রিক মূর্খদের পাশে আসলো তখন এই বাতিলকে উৎখাত করার জন্য আল্লাহ তারা প্রেরণ করেছেন আল্লাহ ভিতরে ইসলামি সংশোধন করা ইসলামের অর্থ হবে কি সংশোধন করা আর প্রথম সংশোধন করতে হবে আমাদের আকিদাকে সংশোধন করতে হবে কি আখিটাকে আর এই আখিদের উপর হামলা করতেছে এই আখিটাকে কষ্ট করতেছে কম বস্ত মাস্তি পুরা নেগেটিভ পজিটিভ তো না বলতে হবে শুধু পজিটিভ সাইড হবে না নেগেটিভ বলতে হয় না হলে পুরে হবে না দেখি না ইসলাম আমাদের আখিদের উপর হামলা আমাদের ইমানের উপর হামলা আমাদের আপনার অনুভিজের আখিদের উপর হামলা রেসালতের আখিদের উপর হামলা বিস্তারিত বলতে গেলে রাত চলে যাবে দিন চলে যাবে এই আলোচনা শেষ হবে না বর্তমান এই ইসলামকে নিশ্চিন্ন করার জন্য আখিজা নষ্ট করার জন্য ইরান আখিটা নষ্ট করার জন্য বহুমুখী ফেতনা বহুরুখী ফেতনা শুরু হয়ে গেছে ইসলামের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র আমাদের আলোচনা নাস্তিক মরফের বিরুদ্ধে নাস্তিক মরফাদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে নয় পরিষ্কার বলব দুই থেকে বলে আসতেছি আমাদের এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলন নয় সরকার পতনের আন্দোলন নয় কাউকে গতিতে বসানো কাউকে গতি থেকে নামানো আমাদের উদ্দেশ্য নয় নয় এবং কোন দল কিংবা কোন পার্টির এজেন্ডা বাস্তবায়ন করা হেফাজতি ইসলাম বাংলাদেশের উদ্দেশ্য নয় সরকার প্রধানের আন্দোলন আমাদের উদ্দেশ্য নয় কোন পার্টি বা কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করা আমাদের কি নয় উদ্দেশ্য নয় একমাত্র আমাদের উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহ এবং আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাহ ইসলামের আদর্শ বাস্তবায়ন করা আমাদের উদ্দেশ্য অবস্থান পরিষ্কার আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করা আমাদের উদ্দেশ্য বলবেন সব জায়গা কোন ধর্ম বা বাস্তবায়ন করা আমাদের উদ্দেশ্য নয় গোয়েন্দারা যদি থাকেন আমার আলোচনা আমার কথা হুবহু মাঝ হয়ে দেবেন কোন সমস্যা নেই আমাদের অবস্থান পরিষ্কার হেফাজুল ইসলাম বাংলাদেশ কোন রাজনৈতিক আন্দোলন নয় রাজনৈতিক সংগঠন নয় একেবারে অরাজনৈতিক একটা ইনানি আন্দোলনের নাম হেফাজ ইসলামের অর্থ কি ইসলামকে রক্ষা করা খুব খেয়াল করবেন হেফাজত ইসলামের অর্থ কি ইসলামকে রক্ষা করা আজকের এই সমাবেশ এটা হেফাজতের পেনারে না হলেও উদ্দেশ্য হল ইসলামকে রক্ষা করা উদ্দেশ্য হল ইসলামের হেবাজত সমস্ত কর্মী মাদরে হেফাজত ইসলাম সমস্ত দিন মাহ হেফাজতে আমার তুমি। আপনাদের টুভি আমাদের চেহারার দারি হেফাজত ইসলাম সোহানুল্লাহ সোহানিক হেফাজত ইসলাম হেফাজত ইসলাম হেফাজত ইসলাম মায়ের রমজানের রোজা হেফাজত ইসলাম শরীফের হজ হেফাজত ইসলাম কোরআন শরীফের ইসলাম ইসলাম ইসলাম হেফাজত ইসলাম এমন একটা জোয়ারের নাম সে জোয়ারকে পৃথিবীর কোন শক্তি পেলাতে পারবে না ইনশাআল্লাহ নির্দলীয় একটা সংগঠন নির্দলীয় এক সংগঠন পরিষ্কার বাসায় বলবো যদি আওয়ামী লীগ করলে কোনো আপত্তি নেই ছাত্রলীগ করলে কোনো আপত্তি নেই বিএনপি কর্মের কোনো আপত্তি নেই যদি আওয়াম লীগ বিএনপি ছাত্রলীগ যদি মুসলমান হয় তারও হেফাজত ইসলামের সদস্য প্রশাসন হেফাজত ইসলামের সদস্য কারণ মুসলমান হেফাজত ইসলাম মানে ইসলামকে রক্ষা করা তো প্রশাসন ইসলামকে চায় না চায় আমি সুক্রিয়াদে করতেছি আমি শুনি অনেক খুশি হলাম আজকের বিশাল সমাবেশে এই বিশাল সমাবেশের পরিপূর্ণ ভাবে সহযোগিতা দিয়েছেন প্রশাসন আলহামদুলিল্লাহ প্রশাসনকে কবুল করেন্লাহ প্রশাসনকে কবুল করেন এই সমাবেশের ফুরে ফুরা পরিপূর্ণ সহযোগিতা করেছে কারা। প্রশাসন তাদের সহযোগিতা না হলে তাদের সহযোগিতা না হলে এত বড় আয়োজন হঠে পারত না তাহলে প্রশাসন আমাদের হেমাজ হেফাজতে ইসলামকে ভালোবাসে ঠিক বলেন না আমাদের অবস্থান আমি অন্তর থেকে বলতেছি আমি করতেছি না আমি পঞ্চাশ না আমি এই সব কথা অন্তর থেকে বলতেছি ও আল্লাহ আপনি দেখতেছেন দিল থেকে বলতেছি পরব থেকে বলতেছি অন্তর থেকে বলতেছি আমাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য না বুঝিয়া বাহির থেকে গিয়ে পাল্লা হবে না গ্রামের মনের ব্যথা বুঝার চেষ্টা করবেন তারা কি বলতে চায় তো বলবে ইসলামের বিরুদ্ধে নানা প্রকারের ষড়যন্ত্র বর্তমান ইসলামকে ধার জন্য বহুমুখী ষড়যন্ত্র ওই সমস্ত ষড়যন্ত্র এবং চেপনার নাম তালিকা বলার আমার কাছে সব নাই যেমন খ্রিস্টান মিশনারি বাংলাদেশে বর্তমান ইসলামের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র শুধু নাম বলতেছি কয়েকটা খ্রিস্টান মিশনারি খ্রিস্টান মিশনারি ইসলামের বিরুদ্ধে আমি পাঠ করেছি সেহাদিসের অর্থ শোনেন রসুলাম বলেছেন বাবুর নারা নারীরা অন্ধকার রাজ্যের টুকরার মত ফেতনা শুরু হবে অন্ধকার রাজ্যের টুকুরের মতো ষড়যন্ত্র আরম্ভ হবে সেই ফেত্তার আগে আগে তোমরা আমল করে নাও কেমন ফেত্যা সকালে মানুষ মুসলমান বিকেলে সেই মানুষ কাফের হয়ে যাবে ওই ফেতার কারণে এবং বিকালে মুসলমান সকালে খাদ হয়ে যাবে মানুষ দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য মানুষ ধর্মকে বিক্রয় করবে তো কিনা বলেন না দিনকে বিক্রয় করবে দুনিয়া হাসিল করার জন্য অনেক মুসলমান দান অনুদান দান অনুদানের লোভ লালসায় খ্রিস্টান হইতেছে ধর্মকে বিক্রয় করতেছে খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানি বর্তমান বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে বড় বড় ভেতনা ঠিক কিনা বলেন খ্রিস্টান মানি মেইমেন খ্রিস্টান মানে কি বেইম্যান কাদের কাদিয়ানি বেইম্যান তা দিয়ানি কাবের না মুসলমান কাঁধের কাভের কাভের কাদিয়ানি কাভের খ্রিস্টান কাভের মুসলমানকে সলমানা মুসলমানকে বেইমান বানা গেছে কাদের কাদিয়ানি শুরু গেছে খবর না এইসব প্রেটনা থেকে আমাদের সজাগ থাকতে হবে বিস্তারিত বলার সময় নাই আরো দুইটা বড় ভেতনা ইভেনি শুরু হয়ে গেছে রাশিয়া ফ্রান্স আমেরিকা বাংলাদেশ আরো আছে বিশেষভাবে সাত দেশের রাশিয়া ফ্রান্স আমেরিকা বাংলাদেশে দুইটা ভেতনা বেশি পড়া শুরু হয়ে গেছে বড় ভেতটা হল নাস্তিক আমার আলোচনা শেষ হবে এগুলো চিহ্নিত করতে হবে না হয় এসলাহল হবে না আকায়েদের এসলা হবে না হামলা আকিদের উপর তোমাদের হেতার নাস্তিক আওয়ামী লীগ বিএনপি জমা শিবির জাতি ভাটি কোন বিষয় নয় সব আমাদের ভাই তিনটিক বলেন সব আমাদের বাই আমাদের আলো বাতাসে আমাদের প্রতিবেশী তারা তাদের প্রতিবেশে আমরা তারা আমাদের প্রতিবেশী আমাদের আলো বাতাসে আওয়ামী লীগ হলিও বিএনপি হলিও জাতি ভাটি হলিও আমাদের ভাই তিন বেঠিক এগুলো আমার কোনো মাধ্যমে কেন হয় আসল মাথা ব্যথা হল আসল ফ্যাক্টর হল বর্তমান দুই দল এক দল নাস্তিক আর একদল কি আস্তিক এখন নাস্তিক আর আস্তিকের লড়াই এগুলো বুঝতে হবে নতুন যুগের নতুন ফেটনা নাস্তিক এবং কি আস্তিকের লড়াই শুরু হয়ে গেছে বাংলাদেশে অনেক জায়গায় নাস্তিকবাদের প্রশিক্ষণ আরম্ভ হয়েছে বলেন না হজি নাস্তিক কাদেরকে বলা হয় বাংলা নাস্তিকের অনুবাদ করা হয় অবিশ্বাসী নাস্তিকের অনুবাদ কি অবিশ্বাসী নাস্তিক্ষারা যারা পরকালকে বিশ্বাস করে না যারা পরকালকে বিশ্বাস করে না খবর আজ আপকে মানে না নাম অস্ত দুজন মানে না এমনকি যারা মহান আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করে না বলেন না আমি এগুলো মারফত বলতেছি প্র্যাক্টিক্যাল বলতেছি প্রমাণ আছে দেখা মুন্সিগঞ্জের একজন প্রসিদ্ধ নাস্তিক মারা গেছে হুমায়ুন আহমদ আজাদ সকলে যান সকলে যান তোমায় না যান সং মৃত্যুর কয়েকদিন পূর্ব সে পরিষ্কার বৈঠা করেছে আমি কবরের আজাবকে মানি না কেন আমি যখন মারা যাব আমাকে দাবন করবে তখন আমার এই শরীর মারির সাথে মিশে যাবে আমি মাঠেই যাব আবার কবর আজাব কিসের বলেন না সেরকম আরো নাস্তিক আমার একজন টিচার তার ছাত্র আমাকে বলেছে সে খেলাসে বলেছে আমি তো আস্তিক মুসলমান প্রভুকে মানি কিন্তু আমি নাস্তিকদেরকে ভালোবাসি কথা ঘুরে আমি নাস্তিকদেরকে ভালোবাসি কেন গবেষণা করতে করতে এতের গবেষণা গবেষণা করতে পেরেছে তারা মহান আল্লাহকে পর্যন্ত অস্বীকার করতে সক্ষম হয়ে গেছে কেমন সকল কথা আস্তিক রয়েছে না নাস্তিক হয়ে গেছে আস্তিক গেছে আমি সমাবে লক্ষ সমাবেশে বলেছি বলবো সে সমস্ত গবেষকের যাদের গবেষণায় আল্লাহকেও স্বীকার করা হয় যাদের চিন্তা গবেষণায় আল্লাহকেও স্বীকার করা হয় তাদের গবেষণা মানুষের গবেষণা নয় তাদের গবেষণা শুকুর এবং কুকুরের গবেষণা পরিষ্কার বলতে হবে কেমন রাস্তি আল্লাহকেও স্বীকার করে কিছু যুক্তিও আছে আল্লাহকে দেখা যায় না যখন আল্লাহকে দেখা যায় না তখন আল্লাহ নাই যুক্তি আল্লাহ একবার আমরা দেখতাম খুব খেয়াল করবেন আকায় আকায়ের মশলা আগা নিয়ে কেমন করলে হবে না গোড়া দিয়ে বহাস করতে হবে সেই জমানায় আল্লাহকে অস্বীকার করা হচ্ছে সেই যুগে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে হবে না আল্লাহর মজুদের দলিল দিতে হবে না এর সাইডে বড় আটি দেওয়া কি হবে এখানে সব সাইডে বড় আটি আকাইদের গোড়া তারা বলতেছে আল্লাহকে দেখা যায় না যখন দেখা যায় না তখন আল্লাহ নাই না অসুবিধা করেন না আল্লাহ থাকলে আমরাও দেখতাম কেউ তো একবারও আল্লাহকে দেখে নাই আপনারা দেখেছেন দেখেন নাই আমার বলতে হবে আপনারা বলবেন আমাদের ভিতরে আপনার সেখানে রুকে কেউ দেখেছে কোন বিজ্ঞানীরা রুকে দেখেছে রুহের কি সব না লাল না কালো কেউ বলতে পারবে পারবে না তাহলে সেখানে রুকে দেখা ছাড়া আমরা বিশ্বাস করি যেখানে আত্মাকে দেখা ছাড়া আমরা বিশ্বাস করি সেখানে মহান আল্লাহকে দেখা ছাড়া বিশ্বাস করতে হবে অবশ্যই করতে হবে সম্রাট মহার কত রে ইনাম আর ধরুণি বলেছেন বিজ্ঞানীরা আর গুরুমি বলতেছেন এই দুনিয়ার মানুষ এই দুনিয়ার বিজ্ঞানীরা আল্লাহকে না দেখলেও বিশ্বাস করো আল্লাহ আছে আল্লাহকে না দেখলেও বিশ্বাস করো যে আছে আল্লাহ আছে কেন কারণ আল্লাহকে না দেখলেও আল্লাহর ক্ষুদরতের আলামতটা দেখা যায় আল্লাহর ক্ষুদরতের নিজ দেখা যায় এই আসমান কার ক্ষুদুরতের আলামত আল্লাহর এই আসমানের বয়স লক্ষ লক্ষ লক্ষ লক্ষ লক্ষ বছর হয়ে গেছে লক্ষ লক্ষ বছর হওয়ার পরে এই আসমানের শরীরে কোন দিকে কোন একটা দাগ গেছে তা কথা গেছে লাগে নাই এত মজবুত ট্যাম্পার আসমান কে সৃষ্টি করল আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর এই সূর্য গোলক পৃথিবী থেকে সারো তেরো লক্ষ এত পারি মজবুত এত শনিবার সূত্রকে নিয়মিত প্রদুরতেছে আল্লাহ আল্লাহ এই দেশে হেন্দু থাকতে পারবে এদেশে পট্টু থাকতে পারবে কিন্তু এই দেশে নাস্তিক মর্যাদে কেউ হবে না আকাশের অবস্থা কি আমাদের আমাদের কথা বুঝতে হবে আল্লাহ নাই একথা যারা বলে তারা কি আল্লাহর সঙ্গী ডাকতে পারে একটা বড় ভেতনা বাজার ফেটনা আরেকটা বড় ভেতনা হল রাসুল অবহানাকারীদের ভটনা খারী রাসুল অবহনাকারী বেড়ে গেছে ফ্রান্সে আমেরিকায় বাংলাদেশে আজ থেকে আগে আপনারা আন্দোলন করেছেন আমেরিকার শ্যাম্বাস কোথাও বিশ্বের অবস্থা সামনে রাখতে হবে আলোচনা সময় আমেরিকার শ্যাম্বা থাকে নিকা মাসলিও বলা হয় এহুদি আমেরিকার অধিবাসী আমাদের প্রিয় নবীর নামে একটা সিনেমা তৈরি করেছে আমাদের নদীকে ব্যঙ্গ করেছে সে সেখানে দাবি করেছে মুসলমানদের নবী মোহাম্মদ অনেকটা নারী মুভু আমার তো বিস্তারিত অনেক সময় নাই নবীকে বলা হচ্ছে নারী লমুম সে সেখানে দাবি করেছে এদেশের মুসলমান বিশ্ব নবীর অবমাননা সে ঘটবে না ঘরবে না ইনশাল্লাহ এই শ্যামবাসীর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আপনারাও করেছিলেন লালদিকির ময়দানে সত্যগ্রাম প্রচন্ড বৃষ্টি দিয়ে লক্ষ মানুষের সমাবেশ করেছিলাম আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা আমেরিকার আদালতকে জানিয়ে দিয়েছি অবিলম্বে শ্যামবাসীকে ফাঁসিল হবে কিন্তু শোনেন কিন্তু আমেরিকার আদালত আমাদের কে জবাব দিয়েছে উত্তর দিয়েছে না কোন দোষ নাই শ্যামবাসীর কোনো অপরাধ আমাদের নবীকে নারী লুড়ি বলেছে নারী লুড়ি বলেছে তারপরেও তারা বলতেছে এই শ্যাম্বা শ্রেণীর ঘর কিনে অপরাধ নাই কেন কারণ শ্যাম্বা একজন মানুষ মানুষ হিসাবে মত প্রকাশের স্বাধীনতা আছে খুব খেয়াল করবেন লক্ষ্য করবেন মানুষ হিসাবে মত প্রকাশের কি আছে স্বাধীনতা আছে সে নিজের স্বাধীনতা হিসাবে পথ প্রকাশের স্বাধীনতার ভিত্তিতে রবি মোহাম্মদকে যদি নারী জুবি বলে এটা অপরাধ নয় এটা দোষ নয় না এটা আমেরিকার আদালতের উক্তি তার সমাবেশ লক্ষ মানুষের সমাবেশে আমি বলেছিলাম মৃত্যুকাল পর্যন্ত বলবো যদি শ্যামবাস মত প্রকাশের স্বাধীনতার নামে আমার বিশ্ব নবীকে আমার প্রিয় নবীকে নারী লুগি বলতে পারে আমি একজন মানুষ আমার কাছে মত প্রকাশের স্বাধীনতা আছে সেই স্বাধীনতা হিসাবে আমি বলবো আমেরিকার প্রেসিডেন্ট বারুক ওবামা যারা সন্তান শোনেন মত প্রকাশের স্বাধীনতার নামে যদি আমার নবীকে নারী রবি বলতে পারে আমি আর তুমা মাকে যারো সন্ধান বলতে পারিবেইনের পয়েন্ট আমাকে আটকাতে পারবো না কিের মত প্রকাশের স্বাধীনতা এটা কি মত প্রকাশের স্বাধীনতা আমার নবী কেমন নবী আল্লাহ আমি গ্রামের বাংলা সময় বলতেছি বাংলাদেশ বাংলাদেশের প্রশ্ন আছে কেমন নবী রহমত আল্লাহ ঘোষণা করেছেন হে নবী মোহাম্মদ আমি আপনাকে সারা বিশ্ববাসীর জন্য কেবল মাত্র রহমত হিসাবে প্রেরণ করেছি আমাদের বিশ্ব নবীর দিন রাত আমাদের জন্য রহমত বিশ্বনবীর সকাল বিকাল আমাদের জন্য রহমত বিশ্বনবীর বিয়ে শী আমাদের জন্য রহমত বিশ্বনবীর ব্যবসা বাণিজ্য আমাদের জন্য রহমত বিশ্বনবীর হাওয়া দাওয়া কমছে আমাদের জন্য রহমত বিশ্বনবীরাজাত আমাদের জন্য রহমত বিশ্বনবীর শতরফানি আমাদের জন্য রহমত বিশ্বনবীর নবীর দোয়া আমাদের জন্য রহমত বিশ্বনবীর সমাজ বিজ্ঞান আমাদের জন্য রহমত বিশ্বনবীর রাজনীতি আমাদের জন্য রহমত বিশ্বনবীর শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য অর্থনীতি ব্যবস্থা আমাদের জন্য রাষ্ট্র পরিচালনা আমাদের জন্য রহমত বিশ্বনবীর জেহাদ পরিচালনা আমাদের জন্য রহমত বিশ্বনবীর রহমত বিশ্বনীর অবমানা ঘটছে সে ঠিক কিনা বলেন না ইদানির তো বড় বের করেছে নামই রাখছে বোলকের নামই রাখছে নামকরণ করেছে লুসান আর কেউ কেউ বলতেছে আমাদের নবীকে উরক পায় হায় কিভাবে তুম আসবে কিভাবে আমরা আরামে আরামে বিশ্রায় থাকবো আমার প্রত্যেক টুকরা নবী আমার বিশ্ব নবী কেমন নবী মাদরে গি দিনা জাদা চৌতবার গি না চৌথবার চন্ড ধর কেমন নবী আমি সর্বপ্রথম গিয়ে বৃহস্তের দরজায় বেল দেব বৃহস্তের দরজায় বেল দেওয়ার সর্বপ্রথম অধিকার খায় মোহাম্মদে আরহিম তখন তখন বৃহস্তের দরজার দারোয়ান বলবে দেশের দারোয়ান বলবে বলানি তখন আমাদের নদী বলবেন আমি আহিনী জমানার নদী মোহাম্মদ এসে গেছি তৃহস্থা যায়নি বল তখন বলবে আপনি এসে গেছেন আপনি এসে এসে তখন ধরান বলবেলা মোহাম্মদ আল্লাহ আমাকে নির্দেশ করেছে আপনি ছাড়া আর কারো জন্য বৃহস্তের দরজা না খোলার জন্য কেবলমাত্র সর্বপ্রথম আপনার আপনার বিশ্বে বৃহস্তের দরজা খুলব আর কারো জন্য বৃহস্তের দরজা খোলা নিষেধ নিষেধ করেছেন দরজা খোলা যাবে না ইব্রাহিম আসলে দরজা খোলা যাবে না প্রথম মুসাফিমুল্লাহের দরজা খোলা যাবে না সর্বপ্রথম সর্বপ্রথম বৃহস্ত্রের দরজা খোলা যাবে কারোদ্দেশ মোহাম্মদ হসমুল্লাহ উদ্দেশ্যে হইয়ে ও নাম ফাশো ফাঁসো করে নিখার হই ও নিখার কর হাই ও নাম অর্ঘ কর সমা করে আর্ঘ সমা করে উভার কর হাই ও নাম থারুক ফুল করকবর হিসি কৃদ তো সি সে এমন এক প্রিয় নাম মোহাম্মদ সরদরগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোহাম্মদ এমন এক প্রিয় নাম যেই নাম শুনলে জমিন আসমান হই যায় আফতার আলআমাদিন তহিয়ল তাসাউর কবিতা মোহাম্মদ এমন এক নাম সেই নাম শুনলে সালি স্বর্ণ হয়ে যায় মোহাম্মদ এমন একটি নাম যে নাম শুনলে কাটা ফুল হয়ে যায় কাটা হয়ে যায় হ্যাঁ ও নামক ফুল ঘরে সেই বলা হচ্ছে লুচ্ছ নবী সেই নদীকে বলা হচ্ছে নদীকে বলা হচ্ছে নারী নবী না বলেন না অলমায় গ্রাম অলামায় গ্রাম মাদরাসা মসজিদ খানকার মানুষ অলামায় গ্রাম মাদারসার মানুষ মসজিদের মানুষ খানকার মানুষ কিন্তু যখন প্রিয় নবীর অবমাননা হবে বিশ্ব নবীর অবমাননা হবে ওরামায়িক তহিদি জনতাকে নিয়ে এখন আমাদের দাবি কি আমাদের দাবি হল আমার পরিষ্কার কথা। এখানে প্রশাসনও নবীর আসেখিক নেটিক বলেন প্রশাসনও নবীর প্রেমিক মুসলমান সেখনো দলের মুসলমান নবীর আসেখ নবীর প্রেমিক দল করেন ইম্যান দল বড় না ইম্যান বড়া ইম্যান বড় অনেক বড় না অনেক বড় কোন হতে পারে একটা উদাহরণ দেব আমরা নামাজ করি নামাজ পড়ছেন না এসার নামাজ পড়ছেন আর আছেন নমাজের ভিতরে আত্মাইজের বৈঠকে আমাদের নবীর নাম বলতে হয় ঠিক কিনা আমাদের নবীর নাম বলতে হয় না নাম উচ্চারণ করতে হয় নবীর নাম উচ্চারণ না করলে নমাজ হয় না নবীর নাম না বললে নমাজ হয় না। নাখানে চেদের নাম বললে নামাজ হয় না নাম না বললে নামাজ হয় না বললে নামাজ হয় না আগামীকাল থেকে যদি আপনারা আরম্ভ করেন আসসালাম আলাইকা আলাইকা ন পরিবর্তে যদি আপনারা বলেন আসসালাম আলাইকা শেখ হাসিনা নামাজ দোয়া যে হবে আসসালাম হবে দোরা যে হবে এ হল পার্থক্য নবীর নাম না না বললে নামাজ হয় না তাহলে স্ত্রীদের নাম বললে নামাজ হয় না সে নবী সব কিছু করেন কিন্তু সিরিয়াল খেয়াল হবে সকলেই সে যে দল করেন মুসলমান হিসাবে যে যে দল করেন করতে পারেন স্বাধীন দেশে স্বাধীনতা আছে কিন্তু মুসলমান হিসাবে আমরা সকলেই নবীর প্রেমিক সকলেই আওয়ামী লীগ হলে অনবীর প্রেমিক বিএনপি হবে অনবীর প্রেমিক প্রশাসন হলে অনবির কি প্রেমিক হিসাবে নবীর আসে হিসাবে নবীর প্রেমিক হিসাবে আমরা দাবি করতেছি আমরা এই কথা বলতেছি স্পষ্ট ভাষায় বলবো সারা বিশ্ব যারা প্রিয় রবিকে লুচ্ছ নবী বলবে মূল কুপায় গাম্বর বলবে নারী নবী বলবে ওদের মাথা ওদের পরের সাথে থাকতে পারে না শোনেন আমার কথা বাকি হয়ে গেছে গোয়েন্দারা খেয়াল করেন তবে আমরা আইন শৃঙ্খলা হাতে নেব না আমরা এই দেশের অধিবেশ আমরা এদেশের শান্তি শৃঙ্খলা কামনা করি ঠিক কিনা আমরা আইন শৃঙ্খলা হাতে নেব না আইন শৃঙ্খলা আমরা হাতে নেব না আইন শৃঙ্খলা থাকবে প্রশাসনের হাতে আইন শৃঙ্খলা থাকবে সরকারের হাতে ঠিক কিনা তবে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা নবির আশিক হিসাবে আমরা দাবি করব আন্দোলন করবো সে নবীর অবমানকারীদের সর্বোচ্চ শাস্তি করতে হবে নবীর অবমানকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদেও বিল পাশ করতে হবে এই দাবি যে আমাদের প্রশাসনে একমত আওয়াম লীগে একমত ছাত্রলীগ একমত ঠিক কিনে আছে আমার কথা আমরা বলতেছি আমি নবীর অবমানকারীদের মৃত্যুদণ্ডের বিতরণ রেখে যারা নবীকে উচ্চারণ করতেছে ফুল কোপায় কাম্বর বলতেছে সদীর্থদণ্ডের মাধ্যমে সে সমস্ত নবীর অবহরণকারীদের মৃত্যুদণ্ডের বিতরণ রেখে সংসদে বিল পাশ করতে হবে এই আন্দোলন এই আইন এই দাবি প্রেশ করার অধিকার আমাদের কাছে আছে কিনা এটা কোনো দান্ত্রিক রাষ্ট্র রিক্সভারা যদি ফেটার জন্য আন্দোলন করতে পারে শ্রমিক আর নেবার যদি দেখার জন্য আন্দোলন করতে পারে আমরা বিশ্ব নদীর বিদ্যুৎ সম্মান রক্ষাচ্ছে আন্দোলন করতে পারি না কথা পরিষ্কার এবং সমস্ত কথা আমার আইনের বিচার আইন শৃঙ্খলা আমরা হাতে না সমাবেশ বেশি আর আলোচনা দীর্ঘায়িত করবো না এই বড় ভেটনা মনে রাখবেন একটা হল নাস্তিক নাস্তিত্বের ভেতনা আর একটা হল রাসুল কেমন নবী নবীর আসিত্ব শুধু মানুষ নয় নবীর প্রেমিত্ব শুধু কেবল মানুষ নয় সৃষ্টির সব কিছু নবীর জন্য ভালো নবীর জন্য নবীর আসে আর থেকে আমার এই সৃষ্টির সব কিছু আমার প্রিয় নবীর জন্য ফাগর ঠিক ফাতর ফাতর নবীরা আসেন ফাতর নবীর জন্য দিওয়ানা একসময় একটা ফাথরে এসে আমার নদীকে সালাম করেছে উচ্চ স্বরে আসসালাম বাসায় প্রিয় নদীকে সালাম করেছে ওই ফাথর আর সেখানে আমার স্বামী মোবেন্দ্র বলেছেন মানুষ নমীরা আসেন সব কিছু নবীরা আসেন নবীর জন্য দিওয়ালা সেই নবীকে যদি উচ্চ নবী হয় আমরা যে বসে থাকতে পারি আন্দোলন করতেছি আমাদের এই আমাদের জন্য নয় কদির জন্য নয় কবি আপনারা ছাড়ান রাজত্ব আপনারা করেন পঞ্চাশ বছর থাকেন একশো বছর থাকেন আমাদের কোনো আপক্ষণে এক্ষত্রিয়া করেন কিন্তু একটা কথা আপনার বলব আপনারাও করেন যদি আমাদের কোন ভাবনা নাই রাজত্ব যার ইচ্ছা হয় করেন যার ইচ্ছা হয় করেন আপনারাও রাজত্ব করেন কিন্তু একটা কথা বলবেন নব্যদান মুসলমানের দেশে নব্যজন মুসলমানের দেশে রাজত্ব করতে হলে সারি মুসলমান হয়ে রাজত্ব করতে হবে মুসলমান হয়ে রাজত্ব করতে হবে এবং বিশ্বনদীর অবধকারীদের সর্বোচ্চ শাস্তি করতে হবে মৃত্যুদণ্ড আইন রেখে সংসদে বিল পাশ করতে হবে এগুলো হল আমাদের কথা আমরা শান্তিপূর্ণ আন্দোলন চাই তুকি নেয় আমাদের দাবি দেওয়া শান্তিপূর্ণ আমাদের আন্দোলন শান্তিপূর্ণ অশান্তি বিশৃঙ্খলা হারাম আর হারাম এ কথা আমি ঘোষণা করলাম আমরা ঘোষণা করলাম এখানে এগুলো আমরা চাই না এগুলো হারাম আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চাই শান্তিপূর্ণ কাজ করতে চাই সরকারের সাথে আমাদের ক্ষমসংঘর্ষণ একটু কিনা বলেন সরকারের সাথে আমাদের ক্ষম সংঘর্ষ কিন্তু তবে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে কিছু কিছু দাবি দেওয়া কিছু আন্দোলন আমাদের করার কি আছে অধিকার আস্থা আমি অনেক সময় আপনাদের নিয়ে নিলাম আমি আর বেশি আলোচনা বিবাহিত করবো না আমার আহির লতা হল এই ইসলাম হোসেন না আমাদের মেহনত করতে হবে সে মেহনত করেছেন হজরত বললামকে হজরত বলাল আর কোনো করে নাই जमन इसम कथा बोले से कारण बिलाल के इस्लाम दिखते हैं अस्तित्वी काक्कर काम भातर सौ गरम भात सौ बाहरी भादर बिलाले शरीर उठिए दी भाथर सब बिलाल से बेल स्लोगान दी दिए आहत आहत बेलाल स्लोगान दी আমি দাল ইন্দ্র এরেছি সে ইসলাম গ্রহণ করেছি সে ইসলাম কমন করেছি আমি দলালকে মারতে মারতে কাটতে কাটতে শত্রু টুকরো কারণেও আমি ইসলাম তো করব না ইসলাম সারব না আরেকজন সেহাবি কোন অপরাধ করে নাই যেমন ইসলামের কথা বলে চিতায় সে আমার সময় ধানের পিছনে ঢুকিয়ে পড়ত কোন দিত আম্মার সরুন নির্যাতন বরদাস্ত করেছেন আল্লাহ নবী তার মরিও ইসলাম সারে নাই কি সারে নাই বলেন না ইসলাম সারে নাই আম্মার মা নাই একমাত্র ইসলামের কথা বলে ছবি দেয় কোন বক্তব্য বলুন আবু জাহেল সুমাইয়াকে গ্রেফতার করেছে অ্যারেস্ট করেছে উলুন্ড করে ফেলেছে করে ফেলেছে আবু জাহের একটা লোহার বললম নিয়েছে লোহার বললমটা সুমইংয়ের ফসলামের রাস্তা দিয়ে ডুবে দিছে কেমন অমারবিক আচরণ লোহার বললম দিয়ে একজন মহিলার ফসলাম রাস্তা যদি আঘাত করে সেই মহিলা কি বাঁচতে পারে সইতে গেছে সাহায্য করেছে সুমইয়া আবু জাহেরকে যে আবু জাহের এই অমারবিক আচরণ করলো সেকে সে হল বর্তমান ছোট রসুল হওয়ার লেখারীরা আছে বর্তমান ছোট নাস্তিক মৌর্থদ আছে সমস্ত নাস্তিক মৌর্থদের হল আমের এখন নেই কিন্তু আবু জাহের দোষার আছে আবু জাহিরের দাবার আছে কি না কেমন আমার কাছর আম্মার কেউ আম্মার উপর নির্যাতন আম্মারের মাকে শহীদ করলো আম্মারের গোটা পরিবার জড়িত হয়ে গেছে তখন আল্লাহ রসুল আসলেন হজরত আম্মার কাছে এসে বললেন ইয়া আমার ও আমার আল্লাহ নবী বলতেছেন ও আমার আমি দেখতেছি তোমাদের উপর বেশি ধরুন নির্যাতন তোমার মাকে শহীদ করে ফেলেছে তারপরে তোমরা সবর করো তারুণ করো ইসলামের উপর অটল হয়ে থাকো কেন হিঙ্গালা হোক হিংলতা আম্মার সবর করো বৃহস্ত তোমাদের অপেক্ষায় আছে শহীদ হওয়ার সাথে সাথে সাথে ইসলামের কথা বলতে বলতে যদি আমাদের মৃত্যুটা কি খরচ হবে না ভালো হবে ভালো হবে এমনিও তো মরতে হবে এমনিও কি মারতে হবে ইসলামের জন্য বেশি কষ্ট করছেন সিয়াহিরাভাই কর আমরা সে গোষ্ঠীর মানুষ সে সমাজের মানুষ আমি আমার এই এলাকার এই দেশের প্রিয় তরুণ সমাজকে বলব আপনারা স্কুলে কলেজে মাদারসায় পড়াশোনা করেন ব্যবসা করেন বাণিজ্য করেন যাই করেন কিন্তু প্রিয় রবির রক্ত তিনি ইসলামের হেফাজতের জন্য প্রয়োজনে বুকের তদারক করে হইতে হবে এটার জন্য ফেরত থাকতে হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ আমাদের আর কোনো উদ্দেশ্য নাই ইসলাম আর ইসলাম অনেক সময় নিয়ে নিলাম আমি অসুস্থ মানুষ আমার জন্য আপনারা অনেক দোয়া করেছেন আরো ধরবেন কৌমি জন্য দোয়া ধরবেন দোয়া ভরে হবে আমি এই হত্যন্ত আমার বয়ান সমাপ্ত করতেছি সভাপতি সাহেবের আলা হবে মোহাম্মদ ইন আলি ওসাবি অজমায় রহমদার